ওম জ্ঞানতি রন্ধস জ্ঞানঞ্জন শাখায় চক্ষুন্মীলিতামীগুবে নম বন্দেহম শ্রী গুশ ফল কমল শ্রীগু বৈষ্ণব শ্রীপস রঘু নতন্ম সজীব সৈত স সাবধূত কৃষিদেব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 আমরা ভক্তিভিন ও ঠাকুর বলে ঠাকুর মানে ভগবান নাকি ঠাকুর শব্দ থেকে আমরা কি বুঝি ভগবান কিন্তু বড় বড় বৈষ্ণবের আমরা ঠাকুর বলে ভক্তি বিন ঠাকুর ইনি অনেক অনেক সুন্দর কীর্তন আমাদের উপদেশ দেওয়ার জন্য রচনা করেছেন আমাদের উপদেশ দেওয়ার জন্য এবং তার নিজে ভাবনা প্রকট করার জন্য আমাদের অবদান করেছেন তো এই হচ্ছে এই কীর্তন শরণাগতি শরণাগতি নামক এই কীর্তন तेके उधर तो शिल भक्तिनाथ ठाकुर हृदय आनंद प्रकट करुभव करें ইনি বলছেন আত নিবেদন থুয়া পদে করি হইনু পরম সুখী থুয়া পদে মনে কৃষ্ণের পদে এই হচ্ছে প্রার্থনা শ্রীকৃষ্ণ পদে শ্রীকৃষ্ণের চরণে তো আত নিবেদন থুয়া পদে করে আতনে মেদন মনে আমরা সকলেই আত্ম এবং আতনে মেদন মনে নিজেকে কৃষ্ণকে দেওয়া নিজের স্বরূপ নিজের সবকিছু আপনার মানে কি আপনার মানে আমরা জীব আমাদের মন আমাদের হৃদয় আমাদের ভাব আমাদের বচন আমাদের সকল চেষ্টা আমাদের সকল চিন্তা সকল চিন্তন সবকিছু শ্রীকৃষ্ণের চরণে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 এবং তা থেকে আমরা কিছু টাকা পয়সা পাই না আপনারা ইংরেজি আমরা সার্ভিস বলি কারণ সেবা মানে তো আপনার সার্ভিস করেন এবং ওই কাজ থেকে আপনারা টাকা পয়সা ডি পায় এই টাকা থেকে ডিনার দাম অনেক বেশি করো টাকা আছে হাজার হাজার টাকা এক এক ডিনার নাকি তিনশো পঁচাত্তর দুইশো পঁচাত্তর বাংলাদেশ কিন্তু আমাদের প্রচা হচ্ছে শখকে তো আপনারা সবাই খ্রিস্ট সেবা করল এবং তা থেকে এই পয়সা ও মিলবে না তো কি পাবে আমরা যদি খ্রিস্ট সেবা করি আমরা কি পাব। পয়সা তো কি পয়সা যদি না পাই তো ডিনা পাব না ডলা পাব না আনন্দ আনন্দ আত্মনিবেদন থেকে আমরা হৃদয়ে আনন্দ আত্মনিবেদন থেকে আত্ম সুখ আমরা পাই কারণ কৃষ্ণ হচ্ছেন পরমানন্দ সচেতন আনন্দময় ভগবান কৃষ্ণ আসেন না সার্ভিস করার জন্য ভগবান কৃষ্ণ ফ্যাক্টরিতে কাজ করে না অফিসে কাজ করে না সাইটে কোনো কাজ করেন। ভগবান কৃষ্ণ কিছু কাজ করেন কি কাজ গোচারণ সকল গাভিনী ব্রজ যুঞ্জ নিকুঞ্জ ভগবান কৃষ্ণ গোচারণ করেন কিন্তু সেটা কৃষ্ণের কাজ হচ্ছে না সেটা কৃষ্ণ লীলা সেটাই কৃষ্ণ লীলা তো আমরা কৃষ্ণের মত সচের আনন্দময় হয় সেটা আমাদের কিন্তু ভুল করে আমরা এই জড়ো জগতে আসি এবং আমাদের বর্তমান অবস্থ হচ্ছে অসৎ আচিত নিরানন্দ অসৎ মানে সবকিছু এখানে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 তো সব কিছু এই জড় জগাতে অস্থায়ী আছে কিন্তু আধ্যাতিক অবস্থা হচ্ছে স্থায়ী সচ্ছি মানে আমরা ছিন্ময় আছি কিন্তু এই জড় জগতে আমরা মর যেমন আছি কারণ আমরা জানি না আমাদের কি আসল অবস্তা আমাদের কি আসল অবস্থা আছে আমরা তো জানি না তো আমরা অচিত আমরা জড় পদার্থ মত আমরা তো জানি না কৃষ্ণ কে আমি কে আমরা দেহের সাথে আত্মপরিচয় করে আমি বাংলাদেশ আমি হিন্দু আমার বাড়ি আমুক জেলায় কিন্তু এইসব অস্থায়ী আমাদের কি আসল পরিচয় আছে আমি কৃষ্ণ দাস আমরা যদি বুঝি এবং শিক্ষা করি যে আমি কৃষ্ণ দাস আমাদের পুনর্জন্ম হবে না জন্মকর্ম চেদি ব্য মং ইথা তগ দেৃষ্ণ বলেন যে যে লোক পূর্ণ সম্পূর্ণ ভাবে বুঝতে পারে যে আমার কৃষ্ণের জন্মা এবং সেই রকম লোক দেব পুনর্জন্ম হয় না তারা কৃষ্ণের কাছে যায় এবং এখানে এই জড় যায় ফিরে আসে না তো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 কিন্তু কৃষ্ণ ধামে কৃষ্ণ লোক সেই গলোক ধামে অতুল অসীম সুখ অনুভব কর প্রতিক্ষনে সকল বৈকুণ্ঠবাসী কৃষ্ণ সেবক সময় অনুভব করে তো এই জড় জগতেও আমরা যদি আত্মবেদন কৃষ্ণের পদে তো আমরা প্রতি মুহূর্তে সুখ অনুভব করতে পারি তো না যে এই অবস্থায় আমি আছি কৃষ্ণের কৃপায় এই জড় ধামেয় আমরা যদি আতে বেদান করি শ্রীকৃষ্ণের পদে তো আমরা পরম সুখ অনুভব করবো দুঃখ দুঃখ দৌড়ে গেল এই জড় জগতে প্রধান লক্ষণ আছে যে এই জায়গা কিন্তু এই জড় জগতে সময় আমরা যদি আত্মবেদন করি শ্রীকৃষ্ণের চরণে তো সকল দুঃখ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 যৌদিকে আনন্দ দেখে আনন্দ আনন্দ আনন্দ কৃষ্ণের কৃপা অশোক অভয় অমৃত আধা থোমার চরণ দয় তো শ্রীকৃষ্ণের চরণে অশোক চিন্তা হয় না অভয় এবং চরণে পূর্ণা অমৃত ভাবা যায় সেজন্য একটা চিত্র নিজ চরণে অঙ্গলে সাদ করে কেন কারণ খুব মিষ্টি আছে অনেক ওই সখ ভক্ত সেই চরণের স্বাদ নিতে চায় সেখান থেকে পূর্ণ অমৃত লাভ করা যায় তো কৃষ্ণ ও নিজের চরণ অমৃত তার স্বাদ নিতে চায় সেই জন্য শ্রীকৃষ্ণ আসেন চৈতন্য মহাপ্রভুর রূপে নিজে মাধুরী আসন করার জন্য তো তাহা সেই এইক বিশ্রাম ছাড়েনো ছাড়েন ভয় তো কত জন্ম হয়ে গেল আমাদের এই ভাব ভয়ের মধ্যে অসংখ্য অশেষ চিন্তার মধ্যে কত জন্ম হয়ে গেল কখনো কখনো আমরা মনে করি যে এই কন আমাদের অনেক চিন্তা আছে অনেক দুঃখ আছে অনেক শোক আছে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 তোমার সংসারে করিব সেব নহিব ফলে ভাগী তো ভক্তি নাথ ঠাকুর মহান বৈষ্ণব ছিলেন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 গৃহস্থ কাজ আমি করি সব ভার আমি নি শ্রীকৃষ্ণের সেবা সেজন্য এইভাবে আমি বুঝি যে এই ঘর কৃষ্ণের এবং আমার সকল কটুম কৃষ্ণের দাস ও দাসী তো তার সেবা আমি করি সাধারণ গৃহস্থ মতো না আমি বৈষ্ণব সেবা করি কারণ সকলে বৈষ্ণব আছেন তো তোমার সংসারে মানে এই ঘরে তোমা ঘরে কৃষ্ণ ঘরে করিব শিবন নহিব ফলে ভাগী না আমরা সকলে কাজ করি কিন্তু যার আতেনিবেদন করেছেন শ্রীকৃষ্ণের চরণে তো সেই কার্য ফল ভোগ করতে চায় না কারণ আতেনিবেদন করেছেন তো আমাদের কাজ থেকে ওই সব ফল যা হয় তা সেই করতে হবে। শ্রীকৃষ্ণের করিব যতন হয়ে পদে অনুরাগী ও সব জীব অভক্তরা সব কিছু করে নিজে সুখ লাভ করার জন্য কিন্তু যারা আত্মবেদিত ভক্তরা তারা সকল শ্রেষ্ঠ করে যাতেই শ্রীকৃষ্ণ সবকিছু করেন কৃষ্ণের সেভাবে কেন সেভাবেই করে ভক্তরা কারণ তারা কৃষ্ণ পদে অনুরাগী এই ভব সংসারে আমাদের অনুরাগ হয় পতনের জন্য ছেলে মেয়েদের জন্য নিজের দেশের জন্য কিন্তু আত্মবেদিত ভক্তদের অনুরাগ হয় শ্রীকৃষ্ণের সরনের জন্য তোমার সেই ভাই দুঃখ হই যথ সেও তো সুখ তো আমরা এই জগতেই চেষ্টা করি শ্রীকৃষ্ণের সেব কর কিন্তু এই জড় জগতে স্বভাব আছে যে কোনো কাজ তো সহজে হয় না অনেক বিঘ্না হয় যেকোনো কাজে আমরা যদি চেষ্টা করি তো অনেক বিঘ্না আসবে ভক্তিনাথ ঠাকুর বলছেন যে তোমার সেই পাই কৃষ্ণের সেই সকল ওই সকল বিঘ্ন কষ্ট দুঃখ আমি সুখ জীবন গ্রহণ করি কারণ সেইটা কৃষ্ণের সেই হয় যতই সুখ যতই দুঃখ হয় সেটাই আমি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 কৃষ্ণে শৈব খড় এই হচ্ছে এই শুদ্ধ ভক্তদের মনোভাব শৈব সুখ শৈব সুখ আমরা জানি শৈব দুঃখ হতে পারে যাতে এই দেশে প্রায় কত পকে আট নয় মাস খুব প্রচন্ড গরম হয় খুব ক্লান্ত হয়ে যায় কিন্তু অনেক কষ্ট মধ্যেও আমরা যদি সময় মনে করে যে আমার জীবনে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 কৃষ্ণ সেবা করা সুযোগ এই হচ্ছে এই ভক্তদের শুদ্ধ মনোভাব এবং সেই মনোভাব থেকে অবিদ্যা দুঃখ নষ্ট হয়ে যায় দুঃখে কারণ কি আছে অবিদ্যা অবিদ্যা কি অবিদ্যা হচ্ছে এইভাবেই মনে কর যে আমি কৃষ্ণ দাস নয় কিন্তু আমরা যদি সব সবসময় মনে কর আমি কৃষ্ণ দাস এবং সবসময় কৃষ্ণ সেবা করি তো সেই সেবা করে থাকে সেই মনোভাব থাকে আহ ওই সব অবিদ্যা দুঃখ নষ্ট হয়ে যায় ইতিহাস ভুলিনি শখ তো আগে আমি সেই রকম কাজ করেছি আমি অত বড় লোক ছিলাম না আমি অত ছোট লোক ছিলাম আগে সেই হলো সবকিছু যা আগে ছিল তার সম্বন্ধে আমরা বেশি চিন্তা রাখি ভুলিনি শখ রাখি না যা আগে ছিল সে তার কোনো অর্থ হয় না কৃষ্ণ ভক্তি করা আগে আপনি কি করেন কি তো এর আগে এই জীবনে আমি কিছু কাজ করেছি তার আগে আমি খোকর ছিলাম আমি বিড়াইল ছিলাম আমি স্বর্গেই দেবতা ছিলাম কত জন্ম হয়ে গেল আমাদের হয়ে গেল হয়ে গেল হয়ে গেল এই কারণে আমরা খ্রিস্ট সেবা করে আগে কি হলো তার সম্বন্ধে চিন্তন করার দরকার না পূর্ব ইতিহাস ভুলিনু সকল সেবা সুখ ফেয়ে মনে এবং আগে আমরা কি করেছি তার সম্বন্ধে এইসব চর্চা করা আমাদের রুচি নয় কারণ এই কন আমাদের অবস্থা আগের অবস্থা থেকে অত ভালো আছে যে আমরা পূর্ব ইতিহাস সম্বন্ধে কিছু চিন্তন রাখা চাই না আমরা শুধু বর্ধমান অবস্থা কৃষ্ণ সেইবাই তা সম্বন্ধে আমরা চিন্তন করি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 কৃষ্ণ আমার এই হচ্ছে আমার আমাদের সম্পদ আনন্দের তোমার সেবা তরে তরে মনে জন্ম সব চেষ্টা করে থাবা ইচ্ছা মতে থাকিয়া তোমার ঘরে শিল ভক্তি বিনোদ ঠাকুর কি যায় হরে কৃষ্ণ তো এই রকম ভক্তিনাথ অনেক সুন্দর সুন্দর কীর্তন আছে আপনাদের সৌভাগ্য আছে যে এই আপনারা কথা বুঝতে পারেন আপনাদের ভাষায় আছে মাঝে মাঝে গান এই শখ ভক্তিনাথ ঠাকুরের অনেক গান আছে নরোতম ঠাকুরের আছে লোচন দাস ঠাকুর শিলপ্রপাদও কিছু কীর্তন নিজের রচনা করেছেন তো এইভাবে আপনারা হরি কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার সাথে ভক্তি ঠাকুরের এবং সব পূর্ব আচার্য দেয় উপদেশ মূলক কীর্তন গান এইভাবে আপনাদের জীবন সম্পূর্ণভাবে কৃষ্ণের কৃপায় ধন্য হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রামা হরে আর কিছু বলতে চান আপনারা কোন প্রশ্ন আমেন মায়া ছাড়তে ফাড়েন না তো আপনি বলুন আপনি ছাড়েন না কেন সব সময় আমরা কৃষ্ণকে চিন্তন করতে পারি অথবা মায়া তো আমরা মায়া চিন্তন করি কেন আপনি বলেন না মায়া মায়া মায়া তো আপনি মায়া মায়া মায়া আপনি সেই ভাবে ডাকেন আমরা দুর্বল তো বল আধ্যাত্মিক বল আমরা পাই হরি গুরু অ বৈষ্ণব দে আমরা পাই কৃষ্ণ ভক্তি সাধনা এইসব সাধনা সাধনা ভক্তি করে তো আমরা বল পাইতে পারি শিলরূপ গোস্বামী তা পরম্পরায় শিল প্রভাত আমাদের বৈধি ভক্তি বিধি নিষেধ অবদান করেছে তো সেইসব আমরা যদি পালন করি তাহলে আমরা বল পাবো তাদের কৃপায় যাতে আমরা মায়াকে না বলতে পাবো আমরা কৃষ্ণকে হা বলতে চাই এবং মায়াকে না হরি কৃষ্ণ